السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله واصحابه أجمعين اما بعد شامعين داشترق بندو دوره وقاته جديده خانه بوشه عمد ونوشتن دیکسن شعبه شعبه شبه چتانتش داشترق بندو عمر الله صنعك ورسلام امام ابو جعفر الطحاوی رحمت الله علیه روشتو بيان وعقيدة اهل السنة والجماعة اهل السنة والج যার অন্য একটি নাম হচ্ছে আকিদা বা ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত সেই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি আমাদের ইমাম এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে যেখানে তিনি তাহিদুল আবাদার আলোচনা করছিলেন আকিদাত আলোচনা এসে তিনি এবাদতে কিভাবে তাহিদ প্রতিষ্ঠা হবে আলোচনা করেছেন সেখানে তিনি দোয়ার বিষয়টি উল্লেখ করেছেন বলেছেন আল্লাহ আল্লাহ ইস্তজিব দাওয়াত হাজাত দোয়া কবুল করেন এবং প্রয়োজন পূর্ণ করেন দোয়া সাড়া দেন আল্লাহ তালা বন্দা যখন দোয়া করে তার ডাকে সাড়া দেন এবং প্রয়োজন পূর্ণ করেন কিন্তু সরাসরি আল্লাহ তালা সেটা করেন তিনি বলেছেন এটি কোনো সন্দেহ নেই আমরা আলোচনা করছিলাম যে কিছু কিছু মানুষ আছে যে এই সমস্ত দোয়াকে তারা বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে তারা শির্কের মধ্যে লিপ্ত রয়েছে তার একটি হচ্ছে কেউ কেউ তাওয়াসুল নাম দিয়ে আল্লাহর সাথে শরিক করতেছে তাওয়াসুল নাম দিয়ে আল্লাহর সাথে শরিক করতেছে আমরা বলেছিলাম যে তাওয়াসুল অর্থ হচ্ছে মূলত जका दिए अथवा हज करा भलो क्या एक भलो क्या ओसरा दिए अपनी दुआ करें इम आल्ला इज्जत नाम गुणा दिए दुआ कर এটা আমরা আলোচনা করছিলাম যে কোন কোন কাজের মাধ্যমে ওসিলা দেওয়া যাবে শরীয়তে তা নির্ধারণ করে দিয়েছে প্রথম আমরা আলোচনা করেছি প্রথম যে কাজটি দিয়ে শরীয় দোয়া করা অনুমোদন করে শরীয় তা হচ্ছে আল্লাহর নাম এবং গুন দিয়ে এবং সেটা একটা হাদিস আমরা বর্ণনা করেছিলাম বিখ্যাত সে হাদিস যে ব্যক্তি বিপদে পড়বে বা পের সামিতে ভরবে সেজন্য এই দোয়া এই দোয়াটা একটি দোয়া আছে সেই দোয়া দিয়ে যেন ওসিলা দিয়ে দোয়া করে রসুল্লাহাম এই জন্য এই জন্য বহু কিছু দিয়ে সবসময় দোয়া করতেন ইন্নাকা আন্তাল গাফুর রাহিম যে যেমন করো আমাকে কারণ আপনার পক্ষ থেকে ক্ষমা আপনি দিয়ে দিন কারণ আপনি তো গফুর রাহিম তাহলে বুঝা গেলে রসুল কি করেছেন দোয়া করেছেন ওসিলা দিয়েছেন আল্লাহর নাম এবং গুণের যে আপনি গফুর রাহিম সুতরাং আপনি আমাকে দয়া করেন ক্ষমা করেন এই জাতীয় দোয়া রসুল্লাম বহু হাদিসে এসেছে। মালিকো এইভাবে তিনি আল্লাহ তালা বিভিন্ন নাম গুণ বিভিন্ন গুণে উল্লেখ করে তারপর তিনি চেয়েছেন তার যে কি জিনিস হওয়া সেটা তিনি চেয়েছেন এই যেহেতু আল্লাহ এই যে এই যে এই যে নাম এবং গুণ দিয়ে ওসিলা দিয়ে দোয়া করা এবং এটাই চাচ্ছেন আল্লাহ চান যে এবং গুণগুলি অশিলা দিয়ে দোয়া করুক আল্লাহ সেটা কবুল করবেন এবং সেটা প্রমাণিত আল্লাহ তালা সেটা কবুল করবেন শুধু বান্দার এখলা চান আল্লাহ তালা যে কতটুকু বন্দা আল্লাহর কাছে বিনীত হয়ে সেগুলির মাধ্যমে দোয়া করছেন সেটা প্রয়োজনীয় জিনিস এবং আল্লাহ তালা সেটা অনুসারে মানুষ দোয়া কবুল করেন এই এক নম্বর অনুমোদিত ওসিলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের গুণ দিয়ে দোয়া করা ওসিলা দিয়ে আল্লা তালা এটার মাধ্যমে আপনি আমাকে দান করুন কারণ আমি আমি আপনার নাম এবং গোশিলা নাম গুণের অশিলা দিয়ে দোয়া করছি দ্বিতীয় হচ্ছে নিজের ন্যাক আমলের অশিলা দিয়ে দোয়া করা নিজের ন্যাক আমল অশিলা দিয়ে দোয়া করার বিষয়টি শরীরতে অনুমোদিত রসুল্লাহলাম বেশ কিছু জায়গাতে আল্লাহ রব্বানা ইনানা ইনাকা জামিনিয়াম আল্লাহ তুমি কিয়ামতের মাঠে সব অংশে একত্র করবে এই যে এই যে আমরা ইমান আনছি এই বিষয়ের উপরে এরপর আল্লাহ তালা তুমি আমাদের ক্ষমা করে দাও এই জাতীয় আল্লাহ রসুলাম বহু দোয়াতে রসুল নিজেও বহু দোয়াতে আল্লাহর বিভিন্ন আনা বা তিনি কাজটি করেছেন এর বিনিময়ে দিয়ে চাচ্ছেন বহু জিনিসে সেটা দেখা যায় রসুল্লাহ নিজেও বলেছেন কেউ যদি কোনো ভালো কোনো কাজ করতে ইচ্ছা করে সে দুইটা কাজ চলাত আদায় করে তারপর দোয়া করে ইস্তেখারা করে এগুলো সবই হচ্ছে মূলত অসিলা এমন ওসিলা যে ওসিলা শরীর অনুমোদিত কারণ আপনার ন্যাক আমল দ্বারা আপনি দোয়া করতে পারেন হাদিসি ইসর্লা সাল্লাম বলেছেন বোন ইসরায়েলের তিন লোক রওয়ানা হয়ে গেছিল তারা একটি বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে তারা একটি গর্তে প্রবেশ করে পাহাড়ের উপর থেকে পাথর ডুলে পড়ে গর্তের মুখ বন্ধ হয়ে যায় তখন প্রত্যেকে দোয়া করে কোনোভাবে পারবো না বরং আমরা আল্লাহর কাছে আমাদের ন্যাক আমুল দিয়ে দোয়া তখন প্রত্যেকে তখন তার ন্যাক আমুল দোয়া করেছিল কেউ দোয়া করেছিল আল্লাহ আমি অন্যায়ের কাছ থেকে ফিরে এসেছিলাম আমার বোনের সাথে খারাপ কাজ করতেছিলাম সেটা থেকে ফিরে এসেছি এবং যদি আপনি থাকেন যে আল্লাহকে আপনি আল্লাহ আমি আমার পিতা মাতাকে না খাইয়ে কখনো আমার সন্তানদের খাওয়াতাম না যদি লম্বা হালদিস আলোচনা সেটা আপনি জানেন যে যদি আমি আপনি যদি মনে করেন আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আমাদের থেকে পাথরটা সরিয়ে দিন হ্যাঁ পাথরটা সরিয়ে দেয়া হল আরেকজন করে তাকে পরবর্তী ফেরত দিয়েছি সেই ঘটনা তিনি উল্লেখ করে বললেন আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি এই কাজটি করেছি আপনার উদ্দেশ্যে আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি আমাদের থেকে বিভর্তি সরিয়ে দিন পাথর সম্পূর্ণ শরীরগুলো তারা একেবারে বেরিয়ে পড়লো এই থেকে এটা প্রমাণ করে যে নায়ক আমল অশ্লীলা দেয়া শরীরে অনুমোদিত এবং প্রত্যেকটি মানুষ উচিত ন্যায় আমল আল্লাহ তালাই তাকে সুযোগ দিয়েছে কিন্তু তারপরেও न्याकामल आल्लार ही अनुमोदन क्रमे लोकट न्याय दिए अल्लाह तल्ला भलो कस करो दिए ठीक है क्योंकि एर ओसिल है तुम्हें यह क्जटी करो भलो किस ओसिला दिया जाज तीन नम्बर ओसिला हे कल मानुषे मानुषे न्या मानुष भलो कस कर ए रुम मानुष দোয়ার সাথে মিশে এরকম মানুষের সাথে মিশে এরকম মানুষের দোয়ার সাথে দোয়া মিলিয়ে সেজন্য দোয়া করে রসুল্লাও শিক্ষা দিয়েছেন অন্ধ ব্যক্তিকে যে ব্যক্তি দোয়া চেয়েছে এরকম রসুল্লা স্লাম যে ব্যক্তি পানি বৃষ্টি চেয়েছে তার সাথে দোয়া করে দোয়া করেছেন সাহবায় কারিমি যে দোয়া করেছেন কোরআনে কারিম আল্লাহ তালা এবং হারনের কথাটা উল্লেখ করেছেন কল আকা দিবার সেখানেও দোয়া দেখিয়েছেন যে একজন দোয়ার সাথে দোয়া একত্রিত হয়ে দোয়া করাটা এই অসিলা এই ওসিলাটাও শরীয়তে অনুমোদন করেছেন তাহলে একটি ভালো কাজ নেক কাজের দোয়া করতে পারেন আবার আমরা বলবো যে নিষিদ্ধ কোনগুলি যেগুলি নাম দিচ্ছে অশিলা হতো সেগুলো নয় সেগুলি সিরকি কাজ এর মধ্যে একটি হচ্ছে কেউ কেউ বলে থাকে যে আল্লাহ বেহক কেনা বিয়েকা আল্লাহ নবীর হক এই জন্য আপনি আমাকে নবীর হক বিহাকাল আল্লাহ নবীর হকে আপনি আমাকে দান করুন এই দোয়াটি করে থাকে এই দোয়াটিকে জাহেজ কিনা কারণ এই হচ্ছে আল্লাহর সাথে অন্য কারণ আমি শব্দ করছেন আরেকটি হচ্ছে সে মনে করতেছে আল্লাহর উপরে কারো হক রয়েছে আল্লাহর উপরে কারো কোনো হক নেই আল্লাহ তাল্লাহ যেটা নিজের উপরে নিজে নিয়ে নিয়েছে সেটা ছাড়া কেউ যেন দয়া করে নিজের উপরে নিজে নিয়েছেন সেটা ছাড়া কেউ যেন নিজের হক দাবি না করে আল্লাহ নিজের নিজের উপর নিজে দয়া করে নিয়েছেন সেটা হচ্ছে কান হাকালিনা রায় আল্লাহ তালা বলছেন নিজের উপর আমি হক হিসাবে নিয়েছি আল্লাহ নিজে নিয়েছেন দয়া করে সেটা যে তিনি ইমানদারদের সহযোগিতা করবেন কিন্তু কখনো কাজ করে না বলেই ইমানদার আল্লাহ তালা কাজ করেন আল্লাহ তালা সহযোগিতা করেন না কারণ অনেক মানে থাকে নিষেধাজ্ঞা থাকে তারা ঈশ্বর থেকে হলে আল্লাহ করতেন কিন্তু অনেকে সেরকম ইমানদার নয় তাদের উপর আল্লাহ সহযোগিতা আসে না তবে বোঝা গেল যে হক নাবা যখন বলে সেটা তাদের জন্য শুদ্ধ হয় না এই জন্য যে নবীর হক বলতে আলাদাভাবে কোনো কিছু আল্লাহ তালার জন্য আল্লাহ তালার উপর কারো কোনো হক নেই নবীর কোনো হক আলাদাভাবে নেই যে এটা দিয়ে আপনি চাইতে পারেন তৃতীয় হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহামের কারো হকের রসিলা দিয়ে দোয়া করা হচ্ছে এটা শীরকের ব্যাপার কেন শির্ক হবে কারণ তার হক আপনি ব্যক্তি বিশেষের হক যদি থাকেও কোনো মানুষের তার জন্য আপনি কেন আরেকজন হক চাইবেন शपथ अर्थे जाएकम्यक्ति आल्ला कारण नाम हलफ करते शपथ कर लोजन हलफ अन्य कारण नहीं हलभ करा जाए नहीं जीव कर शपथ करते क्यों তো যে ব্যক্তি হককে নাবিয়ে সাথে সেটি এক ধরনের শপথ এই জাতীয় শপথগুলো কখনো এই জাতীয় কাজ না করি নবীর হক বা অলির হক বা কোনানির হক বা চিস্তির হক এই জাতীয় কারো হক দিয়ে অথবা শাহজালার হক দিয়ে কোন দোয়া না করি বরং সরাসরি আল্লাহর কাছে চাই কারণ কারো আল্লাহর উপরে কারো কোনো হক নেই এটা আমাদের মনে রাখতে হবে কেউ কেউ বলে থাকেন বে ফুলান আল্লাহ জাহ সবচেয়ে বেশি যদি সম্মান পেয়ে থাকে ব্যক্তির সম্মান ব্যক্তির কাছে আপনার সেখানে পাওয়ার কিছু নেই আল্লাহ কোনো সাপ ব্যক্তির কাছে আপনার কোন পাওয়ার কিছু নেই ব্যক্তির কোনো ব্যক্তির সম্মান এই উদ্দেশ্য নয় তার সম্মানের কারণে কেউ যদি বলে যে আমার সম্মান দিয়ে চাও সেটাও যাইজ না কারণ তার সম্মান কিছু নেই তার আল্লাহর কাছে বান্ধার কাছে কখনো কখনো মানুষ সম্মান দিতে আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার কারণে কিন্তু সে সম্মান দিয়ে দাবি করতে না সম্মান দিয়েছে কি আল্লাহ তাল্লাহ আল্লাহর দেওয়া জিনিসে। সম্মান সে বলতে পারে যে আমার এই সম্মান পেয়েছি কারণ কেউ বলতে পারে দুনিয়াতে যে আমি এই সম্মান পেয়ে গেছি কারণ এমন তো হতে পারে স্থেদরাজ সেটা সেটা তার জন্য এখন তার জন্য একটা অবকাশ হচ্ছে এমন হইতে পারে যে আল্লাহ যে কোনো সময় পাকড়াও করবে না খারাপ অবস্থায় পরিণত হইতে পারে সুতরাং কোনো মানুষ জান্নাতে যাওয়ার আগে বলতে পারে না যে আমার অবস্থা খুব ভালো আমি আল্লাহর কাছে সম্মানিত এই জাতীয় কথা কেউ বলবে না সুতরাং কারো কারো দিয়ে কারো সম্মান মর্যাদা দিয়ে কারো অবস্থান দিয়ে কেউ কোনো রকমের দোয়া করা সেটা সরিয়ে অনুমোদন করে না সেটা নিষিদ্ধ এটাও করা যাবে না তৃতীয়ত কেউ কেউ বলে যে আমরা তৃতীয় যদি উদ্দেশ্য এটা হয় যে না আমরা নবীর ও সিলে দিয়ে দোয়া করছি অর্থ হচ্ছে এটা যে যা তার ইমান এবং তাহা তার উপর ইমান ইনাসী তার উপর তারা আনুগত্য করেছি এ দিয়ে আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে রসল্লাহাম ইমান ইনাসী তারা আনুগত্য করেছে এটা দিয়ে এটার সিলে দিয়ে আমি দোয়া করি তাহলে এটা আপনার আমল এটাই দোয়া করে আপনার জন্য জায়জ হবে কারণ আপনি এটা আপনার আমল দোয়া করছেন আপনি ইমান এনেছেন আল্লাহ রসুলের উপরে রসুল্লাহ এই জন্য আপনার এই এই জাতীয় শিলাগুলি গ্রহণযোগ্য হবে যে আল্লাহ আমি রসুল ইমান এনেছি রসুলের জন্য খ্যাদমত দিনে খ্যাদমত করে যাচ্ছে আপনার বরকথে আপনার দয়া আপনার দয়া আপনার আপনার কারণে আপনার আমাকে দিয়েছেন বলেই আপনার রহমতে আমি এই জিনিসটা পেয়েছি সুতরাং আমি যেহেতু করতে পেরেছি আমার নাই কেমন রসিলা দিয়ে আমি দোয়া করছি আমাকে আমার ইমান রসুলকে ভালোবাসা করে এবং মনে করে যেটা অবশ্যই গ্রহণযোগ্য আর কেউ যদি এই বলে যে রসুল রসুল রসিলাদোয়া অর্থ যেটা মনে করে যে রসুল ররফুল ইমান আনা আমার কাজ নিজের কাজ মনে করে দোয়া করে সেটা যায় কিন্তু তার বলাটা ঠিক হবে না যে দিয়ে দোয়া করছি বলতে হবে ওসিলা দিয়ে দোয়া করছি রসুলের উপরে রসুলার আনুগত্য করার ওশিলা দিয়ে দোয়া করছি এটা করলে শুধুমাত্র জায়েজ হবে তখন না হলে সরাসরি রসুলের ওসিলা দিয়ে দোয়া করা ব্যক্তি দিয়ে দোয়া করা কখনো জায়েজ নাই ব্যক্তিশত্ত্বার অসিলা কখনো শরীরে অনুমোদন করে না ব্যক্তিশত নিজে যখন হাত উঠাবে নিজে দোয়া করবে সাথে মিলে আপনি দোয়া করেন সেটা গ্রহণযোগ্য করছেন অথবা তার কাছে গিয়ে তাকে দেখিয়ে দোয়া করে ফেললেন সে কিছুই করল না এই জাতীয় ব্যক্তিসত্ত্বার ও দিয়ে দোয়া করা অনুমোদিত নয় কখনো কখনো সেটা শির্ক হয় সেটা হারাম হয় অবস্থা ভেজে যদি মনে করেন যে এই লোকটির ক্ষমতা আছে কিছু করে ফেলবে এটা দিয়ে হয়ে যাবে তাহলে হয়ে যাবে আর যদি মনে করেন যে আল্লাহ তাকিয়ে দিবে আমাকে সেটা হয় যে গুণার কাজ এবং হারাম কাজ কারণ আল্লাহ আপনার আপনার জন্য কোনটা কর্মকাণ্ড নির্ধারণ করবেন সুতরাং এই জাতীয় কাজগুলো আমরা না করি অনেক সময় দেখা যায় মানুষ বেশ কিছু জিনিস নিয়ে মতভেদ করে এবং যেগুলি যায় শরীয়ত অনুমোদিত না এমন কিছু নিয়ে আসে কিছু কিছু ভুল বুঝার কারণে অনেক সময় বিশেষ করে অনেকেই বলেন্লাহলামের ওসিলা দিয়ে দোয়া করেছে আদম আলাইসালাম এই জন্য আল্লাহ তাল্লাহ আদম আলা তবাকুবুল করেছেন এটা একটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা কথা এই জন্য আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন কি বলেছেন কি বলার কারণে আদমআসলামের তবা কবুল করেছেন আল্লাহ কুরআনের ক্যামিডা বলে দিয়েছেন আল্লাহ বলেছেন কআ আলা রব্বানা ও তালাম হুসেনা উল্লাম তৌফুলান হামনা আল্লাহ গুনা নাম খা সরাসরি আল্লাহ তালার যে আল্লাহ আমি ভুল করেছি যদি তুমি রহমত না করো দয়া না করো আমি তোর ক্ষতিগ্রস্ত হয়ে নাই মানুষের আল্লাহ যদি দয়া না করে সে ক্ষতিগ্রস্ত এবং তার জন্য কিছুই পাওয়ার থাকে না এবং শেষ হয়ে যায় সেই এই যে বিনীত অবস্থা এটাই তার তবা ছিল এবং আল্লাহ কবুল করেছেন এখানে নবী নবী ইয়া ছিল না মানে তার সাথে কোনো সংস্কৃতি ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে আর সের মধ্যে দেখেছে নাম দেখেছে এই জাতীয় কথাগুলো মানো হার বানিয়েছে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বানিয়েছে এর সাথে कारण सी अनुमोदन करेंट एक मिथ्यासा मिथ्यासा दिए क्या सत्य के ढाका जाए सत्य जिन मन रखते सत्य हम कुरान सर दिए কি দিয়ে তিনি দোয়া করেছেন সুতরাং বানিয়ে নবীর দিয়ে দোয়া করেছেন একথা বলা যায় দোয়া করা যায় ব্যক্তি সত্যে দিয়ে আদম আলা মতো নবী এই কাজটি করেননি কারণ শির্কের কাজটি আদম নবীদের দ্বারা কখনো হয়নি সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই কখনো ছিল না কেউ কেউ বলে থাকেন যে একটি হাদিস এসেছে হাদিসটা মসাদ আহমদ আসছে এবং সেই খাতে উল্লেখ আছে এইভাবে আহাদা ও বিহাকের সাইলিনা এলাইকা যে আমি এই যে আমার মসজিদের দিকে চলা এবং আপনার যারা আপনাকে চাচ্ছে আপনার কাছে চায় এদের হকে আমি আপনার কাছে চাচ্ছি আসলে হাদিসটা শুদ্ধ নয় শুদ্ধ না হলে এ দিয়ে দেওয়া হবে না কারণ আসলে যারা মসজিদে যাচ্ছে তার তো নিজেই দোয়া করতে মসজিদে যাওয়া তো একটা এই আমলের দোয়া করতে পারে কিন্তু দ্বিতীয় অংশ যেটা যাতে বলা হয়েছে আল্লাহ আমি চাচ্ছি যারা আপনার কাছে চায় তাদের হক তাদের হক আপনি চাইবেন কেন তাদের হক তারা চাইবে আপনি চাইতে পারেন না আপনি চাইবেন কি যারা আল্লাহর কাছে না কেউ কেউ বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু কোন বর্ণায় বলেছেন হাদিসটা আসলে মিথ্যা বানোয়াট সেটা হচ্ছে রসুল বলেছেন তোমরা আমার ওসিলা দিয়ে দোয়া করো আমার সম্মান দিয়ে কারণ আল্লাহর কাছে আমার সম্মান অনেক বড় এটা মিথ্যা কথা রসুল্লাহ আসলাম এটা কখনো বলেন নাই সুতরাং এই জাতীয় কথা দিয়ে যাবে না কখনো বলা যাবে না রসুল্লাহ আসলাম এটা বলেছেন কারণ রসুল্লাহ আসলাম কোনো যা বা কারো কোনো মর্যাদা দিয়ে দোয়া করাটা অনুমোদন করেননি কোনোদিন সেটা অনুমোদন করেননি এই জাতীয় দোয়া করা যাবে না কারণ এটা হাদিস দেওয়া প্রমাণিত হয়নি এই জন্য এই জাতীয় দোয়া করলে কি হবে এটা সিরকি কাজ হবে সিরকি কাজ হবে এবং এটা এই তাহিদুল উলুহিয়ার বিপরীত কাজ হবে কেউ কেউ বলে থাকেন যে কেউ কেউ বলে থাকেন যে রসুল্লাহ সাল্লাহাম যেহেতু দুনিয়ার বুকে অনেক সময় মানুষের জন্য সুপারিশ করতে বলেছেন রসুল বলেছেন ইস্পাউ তুজারু ওদুল্লাহ আল্লাহা তোমরা সুপারিশ করো সুপারিশ করলে তোমার সব হবে সুদাঙ্ সুপারিশ চাইতে পারে রসুল সুপারিশ চাইছেন যে মানুষজন সুপারিশ করে সুদাং রফসল্লা আমরা সুপারিশ করছি এটা কিন্তু ঠিক না এই কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়া বানি আব্দ হে বানি আবদম্ভ মা লা আমলুকু লাকুম من মিন শাই তো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই মালিক নই ইয়া সাফিয়া আম্মাতু রাসূলুল্লাহ الله আলাইহি ওয়া সাল্লাম হে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আমলুকু লাকুম মিনাল্লাহি শাই আমি তোমার জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য তোমার জন্য কিছুই মালিক হব না ইয়া আব্বাস আম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা ভালো মন্দ নিয়ে আসতে পারবেন আল্লাহ তালে নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন খুল্লাফা আপনি বলুন যে আমি আমার নিজের জন্য কোনো কিছু ভালো বা মন্দ কোনটাই আমি আনতে পারি না রসুল্লাহ আসালাম নিজে বহু বহুবার বলেছেন এই কথাটি কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে তিনি নিজের জন্য কোনো ভালো মন্দ তিনি নিতে পারেন না সুতরাং এই দাবি যারা করবে যে রসুল্লা কারোর জন্য ভালো বা মন্দ কোনো কিছু নিয়ে আসবে বা তার নিজে করার ক্ষমতা আছে বা তার কাছে সুপারিশ করলে তিনি বলবেন আল্লাহর কাছে এই জাতীয় কাজ যারা করে তারা তাহিদুল বিপরীত কাজ করছে তারা শিরিখ করছে তাদেরকে সাবধান করতে হবে এটিগুলো সবই তাহিদুল বিপরীত আমাদের ইমাম আল্লাহ পূর্ণ করে আমাদের ইমাম বলছেন ইমাম তহাবি রহমতুল্লাহ বলছেন যে অল্লাহ ইউ আল্লাহ ইউ ইস্তজিব দাওয়াত আল্লাহ তালা ইম আল্লাহ তাহ ইস্তজিব দাওয়াত আল্লাহ তালা বান্দার দোয়া দোয়া সাড়া দেন বন্দার আহ্বানে সাড়া দেন ওয়াহদুল হাজাদ তিনি বন্দার অভাব পূরণ করেন আমাদের ইমাম তিনি যে ওসিলা ধরে সুপারিশ নাম দিয়ে তারা যা করছে সবগুলি এই কাজগুলি করা যাবে না কারণ এই কাজগুলি করার অর্থে হচ্ছে তাহিদুল উলহিয়া বিভরীত কাজ করা আমাদের ইমাম আবু জাহর তাহাব বলছেন ও আমার আহম বেত আল্লাহ আজ আমার আহোম তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এবং তার অবাধ্যতাকে নিষেধ করেছেন এটি হচ্ছে এবাদতের মূল কথা এবাদত হচ্ছে দিকে তয়াত আর দিকে একদিকে তয়াত তা আনুগত্য করতে হবে আল্লাহ নির্দেশনার আর অবাধ্যতা থেকে দূরে থাকতে হবে আল্লা তারা এটাকে নিষেধ করেছেন সুতরাং আমাদের আমাদেরকে যদি তাওহিদুল লোহিয়া প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে আল্লাহর আনুগত্যের মধ্যে আছে কিনা আনুগত্য করতে হবে যেভাবে কোরআনে কারিমি এসেছে অথবা রসোল্লাম হাদিসি এসেছে সেইভাবেও আনুগত্য করতে হবে আর নিষেধকৃত জিনিস পরিত্যাগ করতে হবে যেভাবে কোরআনে আসছে অথবা রসোসম হাদিসি এসেছে তাহলে আমরা আল্লাহ এবাদত প্রতিষ্ঠা করতে পারবো একদিক থেকে অন্যদিক থেকে আমরা তাওহিদের বিপরীত কাজ যেগুলো সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে এর মাধ্যমেই আমরা সত্যিকার তাওহিদ নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা হতে পারবো সত্যিকার মুহেদ আর মুহেদ যে লাভ সেটা আমরা অর্জন করতে পারবো রসুল্লাহ আসলাম যেটা বলেছেন মানকানা আখরুল কালামালনা যে ব্যক্তি যার সর্বশেষ কাজ হবে জন্নাতে প্রবেশ করবে রসুল্লাহাম এখানে কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন ঈশাআ ভবিষ্যতে অন্য পর্বে আমরা সেগুলি শর্তগুলো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যেন দোয়া করবেন ও আখরের দাওয়া আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলম আলাইকুম